অনেক আগে এক রাজা ছিল আর সে খুবই অসুস্থ হয়ে পড়ে কোনো রাজ্যের কোনো বৈদ্যই তাকে সুস্থ করতে পারছিল না তাদের বিশ্বাস হয়ে গেল যে রাজা আর বাঁচবে না দিনের আলো দেখবে না আমার পুত্ররা কোথায় আমার সজ্জার পাশে তাদের চাই রাজার দুই ছেলে বড় ছেলের নাম উইলিয়াম সে ছিল ক্ষমতা লোভী সিংহাসন দখল করে নিতে চাইত डा से समय और जीवन की चलते सबकि प्रेमिका के, के, के बोलत तुम्हें আমি আমার বাবার প্রিয় ছেলে হতে চাই কিন্তু আমি বুঝি বাবা হ্যারিকে বেশি ভয় হয় যাতে আমার সিংহাসনে বসে তুমি কেবল হবে তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে কারণ আমি ভালো করে জানি যে তুমি তোমার বাবার মন অবশ্যই জয় করবে আমার ঠাকুমারে মন্ত্রপুত জল নাও আর কাকে এটা খাইয়ে দাও উনি একদম সুস্থ হয়ে উঠবেন তুমি আমাকে পারো জানতো না যে মান্ডা তার হৃদয় নয় একেবারে আলাদা এক উদ্দেশ্য আছে তার কত বড় মূর্খ অন্যদিকে ठीक तक एक दूध वृद्ध सन्यासर बसने देखे हर का राजकुमार खुजे पाई पहाड़े गुहए जार ओपर उज्जवल चाँदर आलो पड़े अनेक देश पेड़ अनेक बाधा विघ्न পেরিয়ে আর তাই সন্ন্যাসী হ্যারিকে জীবনের জল আনার পথ বলে দিল হ্যারি জীবনের জল খুঁজতে বেরিয়ে পড়ল। দুদিন অতিক্রান্ত হলো, সে পৌঁছলো গভীর জঙ্গলে সেখানে দেখা এক আবার থেকে উদয় হলো দয়া করে সাহায্য করো যদি আমার কথা শুনতে পাও তুমি এই খাঁচার মধ্যে আটকে পড়লে কি করে আক ডাইনি তার জাদু দিয়ে আমাকে এখানে আটকে রেখেছে এই খাঁচার শিকল কেটে তুমি কি আমায় মুক্ত করতে পারো দয়া করো আর হ্যারি তার তলো আর বাদ করলো বামনকে মুক্ত করবে বলে বামন তাকে ধন্যবাদ জানালো আর হ্যারিকে কে তার সাথে রাতের আহার করতে বলল কিন্তু হ্যারি বললো তারা আছে বলে নিজের পথে পা বাড়াল গঙ্গানির শব্দ শুনে থামলো শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখে একটা অসুস্থ সিংহ আহারে বেচারা কি দুর্বল আর নির্জী দেখাচ্ছে নিশ্চয়ই ওর খিদে পেয়েছে হয়তো আমাদেরই হয়ে যাচ্ছে কিন্তু ওকে আমি এভাবে ফেলে যেতে পারি না সে জীবনের জলের অন্বেষণে এগিয়ে চলল হ্যারি এখন প্রচন্ড ক্ষুধার্থ কিন্তু সে এগিয়ে চললো সে এগিয়ে চলল ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এগিয়ে চললো হিম শীতল বরফ পের শেষ পর্যন্ত পৌঁছে গেল সেই পাহাড়ের গুহায় যার মাথায় পরে উজ্জ্বল চাঁদের আলো ক্ষুধার্ত তৃষ্ণার্ত হ্যারি গুহার প্রবেশ পথে অজ্ঞান হয়ে পড়ে গেলি উঠে পড়ো হ্যারি আপনি আপনি এখানে এলেন কি করে আমি কোন সন্ন্যাসী নই আমি হলাম এক স্বর্গদূত আমি তোমার কান্না দেখে থাকতে না পেরে সন্ন্যাসীর অসহায়কে সাহায্য করতে দাঁড়িয়েছে এই নাও তুমি জীবনের জল হ্যারি একটু পান করো তাহলে শক্তি ফিরে পাবে আর বাকিটা তোমার বাবার জন্য নিয়ে যাও হ্যারি সেই জল পান করে শক্তি ফিরে পেলো। স্বর্গদূতকে ধন্যবাদ জানিয়ে বাকিটা তার রুগ্ন বাবার জন্যে নিয়ে চলল আর এইদিকে দেশে মেরিন্ডার মন্ত্রপূত জল রাজাকে সুস্থ করে দিয়েছে রাজা উইলিয়ামের ওপর খুবই সন্তুষ্ট তাই তাকেই রাজা করবে বলে ঠিক করেছে কিন্তু হ্যারি গেলটা কোথায় এক সপ্তাহ হয়ে গেল ওকে দেখিনি কি ধরনের হৃদয়হীন ছেলে যে বাবা এত অসুস্থ আর সে পাশে নেই উইলিয়াম এই সুযোগের সৎ ব্যবহার করল আর রাজাকে উসকে দিল যাতে এই অপরাধে হ্যারিকে গ্রেপ্তার করা হয় বাবা ওর কিছু যায় আসে না ওর কোনো নেই তোমার আমার দেশের আমি তো বলবো ওকে শিক্ষা দেওয়ার জন্য কিছুদিন বন্দি করে রাখো ওকে এদিকে হ্যারি জীবনের জল নিয়ে প্রাসাদে আসতে পেরে খুবই নিশ্চিন্ত হলো। কিন্তু সে জানত না যে উইলিয়াম অন্য ফন্দি এঁটেছে আজ নতুন রাজার নাম ঘোষণা করা হবে আজ সবাইকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হচ্ছে দারুন খবর দারুণ আমাদের নতুন রাজা হবে এটা নিশ্চয় রাজকুমার হ্যারি হবে কি উদার মনোনার হ্যারি এদিকে কারাগারে বন্দি মন খারাপ করে বসে আছে আপনি আপনি এখানে ঢুকলেন কি করে আমি আপনাকে মুক্ত করতে এসেছি কিন্তু আপনি জানলেন কি করে এসব কথার এখন সময় নেই আমাদের চটপট এখান থেকে পালাতে হবে কিন্তু এখানে চারিদিকে কড়া পাহারা চিন্তা করবেন না প্রহরীদের খেয়াল রাখবার জন্য একজন আছেন আপনি চলুন এইদিকে ঠিক যেই মুহূর্তে রাজপুত্র উইলিয়ামের মাথায় মুকুট পড়ানো হবে রাজার হঠাৎ অস্বস্তি হতে শুরু করলো আর সে মাটিতে পড়ে গেল ঠকিয়েছ তোমার এত বড় সাহস তুমি তো বলেছিলে যেন তোমার বাবাকে বাঁচিয়ে রাখি আর উনি যেন তোমাকে রাজা বানাতে পারেন আর এখন আমাকে তো সারা করছো তুমি একেবারে গলা তুলে কথা বলবে না আমি তোমাকে গ্রেফতার করাচ্ছি ग्रेप्तार करता हम तुम्हारा कतता दाम बाबा तुम एटे खे नाओ রাজা সেই জল খেতেই অনেকটা সুস্থ বোধ করলো। সঙ্গে সঙ্গে নিজের পায়ে উঠে দাঁড়ালো। অনেক ধন্যবাদ বাবা এখন সুস্থ বোধ করছি আর তুমি ওটা আমায় কি দিলে তো। হ্যারি তার বাবাকে সব খুলে বলল আর কেন সে তার সজ্জার পাশে ছিল না তাও বলল এই কথা শুনে রাজা অনুতপ্ত হলো। ক্ষমা করে দাও বাবা আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঠিক আছে বাবা তুমি এখন সুস্থ সেটাই সবচেয়ে বড় কথা আমার কাছে উইলিয়ামও এগিয়ে এলো। ও ভাই আমাকেও ক্ষমা করে দাও কারণ আমি ওই ডাইনির মায়ায় পড়েছিলাম তাই জানতাম না যে আমি কি করছি ওহ বাজে কথা বল না দাদা তুমি আমাকে জড়িয়ে ধরো ঠিক প্রতিদিনের মতো তাই দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল আর রাজা হাসল এরপর উইলিয়াম আর হ্যারি দুজনকেই রাজা রূপে ঘোষণা করা হলো। তারা দুজন মিলে রাজ্য শাসন করবে আর খেয়াল রাখবে যে মিরান্ডার মতো ডাইনি যেন লক্ষ্য যোজন দূরে